তোমরা তোমাদের নিজেদের খেয়াল করো তোমরা সঠিক পথে পরিচালিত করো এবং নিজেদের তোমরা নিজে হেফাজত করো मन रखे जरा पदभ्रस्ट हो गो क्षति करते हिदायत प्राप्त आल्ला पक्ष हिदायत पे जा दुनिया क्षति करते हैं ফলাম আলা আই বলছেন আল্লাহ রসুলাম বলেছেন যে নিশ্চয় মানুষ যখন কোনো জালিমকে দেখবে জুলুম করতে কোনো জালিম যদি কারো উপর জুলুম করে এবং মানুষ যদি সেই জালিমের হাতটাকে না ধরে অর্থাৎ তাকে জুলুম থেকে যদি বিরত না রাখে তাহলে এই জুলুমের কারণে ल्लर पक्ष आजबी आसबापी शुदू जालिमर उपर आसा सकल के लिए ग्रास करजा सकल आसगुली हादिसके बुझते आल्लाज के, ताला कोनो के, कोनो के को सम्प्रदाय के सठिक दिन टीके देखते गल मानुष्टर उचित हो तरा मानुष दे के सत् क्यादेश दीबे और असत्ज निषेध करे व्यक्ति मानुष्ठ के सत् कहर निर्देश देय काज निषेध कर से निजे तर कथार उल्टा करपर्के आल्ला पक्ष के शस्ति मानुष के भलो कहर उपदेश देयुक निजे के निजे भूले जाए এ বিষয়ে সুরায় বা আল্লাহ বলছেন আতাক মরুন আনা সাবিল তোমরা কি মানুষদেরকে সৎ কাজের নির্দেশ দাও অতানুম এবং তোমরা নিজে নিজেকে ভুলে যাও আয়াত নিয়েছেন আল্লা তালা বলছেন হে ইমান তোমরা এমন কথা কেন বলো যে কথার উপর তুমি নিজে আমল করো না আল্লা তালা সালামের সম্পর্কে খবর দিতে গিয়ে ওনার সম্পর্কে বর্ণনা করতে গিয়ে বলছেন বলছেন তোমাদের বিপরীত ওই কাজ করি না যা হতে তোমাদেরকে নিষেধ করি ওমা ইমান যে বিষয়ে তোমাদেরকে আমি নিষেধ করি যে কাজ থেকে সেই কাজগুলি আমি করা এটা পছন্দ করি না এ বিষয় একটি কঠিন অত্যন্ত কঠিন হাদিস হাদিসটি হল আনিজেদ উসা মত হুমা কল রসুল আল্লাহ يؤتى بالرجل يوم القيامة فألقى في, في النار ابو زايد اسامة بن حارس رضي الله تعالى انهما تني بولين امي رسول صلى الله عليه وسلم كي بولتش يؤتى بالرجل يوم القيامة فألقى في, في النار اك جن بكتی كي قيامتر دين نياشا في, في النار اي بونتاكي جهنم نكيب كورا هوا بي فتن ديخو اقتاب بطنه ملچن ترن পেটের নারী ভুড়ি সব বের হয়ে আসবে যেমন নাকি কোনো গাধা চাকরির মাঝে যেভাবে সে ঘুরে ফয়েল উন্ন সকল জাহান্নামিবাসীরা ওই ব্যক্তির কাছে আসবে ফয়াক এবং তারা বল আপনি কি মানুষদেরকে অসৎ কাজ থেকে নিষেধ করতেন না ফায়াকুল সে বলবে হা বালা অবশ্যই নিষেধ করতাম কিন্তু আ মুরুবিল মারুফ ওয়ালা আতিহী ও আনহা আনিল ও আতিহি আমি মানুষদেরকে ভালো কাজের উপদেশ দিতাম কিন্তু সেটা আমি করতাম না এবং খারাপ কাজ থেকে বিরত থাকার জন্য নির্দেশ দিতাম কিন্তু তারপরেও আমি নিজে আবার সেটা করতাম তো এই হাদিস থেকে আমরা যেটা বুঝতে পারলাম সেটা হলেই যে মানুষদেরকে উপদেশ করার পূর্বে নিজে আমল করতে হবে অন্যথায় আল্লাহতালা নারাজ হয়ে যাবেন এবং কেয়ামতের দিন তার জন্য এ ধরনের ভয়াবহ আজাব আল্লাহতালা রেখে রেখেছেন আল্লাহ তালা আমাদের সকলকে যেন যা বলি তার উপর আমল করার তৌফি দান করেন এরপরে যেটা অধ্যায় সিদ্ধা হল আমানত আদায় করার সম্পর্কে যে আমানত মানুষকে দেওয়া হয় এই আমানতটা আমানতদারির কাছে পৌঁছানোর যে তাকিদ শরীয়ত আমাদেরকে দিয়েছে সে বিষয়ে এটা অধ্যায় অল আল্লাহ তালা আল্লাহ তালা বলেন ব্যক্তির কাছে পৌঁছে দাও যার আমানত আছে তার কাছে পৌঁছানোর জন্য আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিয়েছেন সুরাই নিশা আঠান্ন নম্বর আয়াত এরপরে আল্লাহ বলছেন নম্বর আয়াত বলছেন ইন্না আমি আমানতটি পেশ করেছিলাম আলসমাওয়াত জমিন এবং আসমানের উপরে তাদেরকে বলছিলাম যে নেও। ওয়াল আমানতাল এবং আমানত আমি প্রদান করেছিলাম। তারা পাহাড়কে আমানতটি গ্রহণ করার জন্য অস্বীকৃতি জানাইছে ও মিনহা এবং সেই আমানত সম্পর্কে তারা ভয় করেছে ওয়া হাম আলহ ইনসান মানুষ আমানতটি গ্রহণ করে নিয়েছে নিশ্চয় সে কোরআন আল্লাহ এই কোরআনটি নাজেল করতে চেয়েছেন আসমানের উপর বলছে বাপ এই কোরআন এর যে মর্যাদা এর যে বিষয় এটা আমাদের দ্বারা সম্ভব নয় শিখ পাহাড় একে অবস্থা ঠিক তেমনি। আল্লাহ তালা বলছেন বল জীবাল পাহাড় কে দিয়েছে জমিনকে নিয়ে আমানতটা যদি ঠিক ভাবে সেটাকে পরিচালনা না করে তাহলে এর জন্য যে কি শাস্তি এটা মুসলমানেরা ভেবে দেখে নাই এ বিষয়ে সে অজ্ঞ যার জন্য সে না বুঝে যে গ্রহণ করেছে তাহলে সে তো নিজের নফসের জুলুম করেছে এই মুহূর্তে একটি ছোট্ট বিরতি বিরতির পর বাকি আলোচনা নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হবো ইনশা আল্লাহ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 इनन नीतिमाल इलामामी लेंदेन प्रति शुक्रवार रत दस टाय पुनः सम्प्रचार सकाल साढ़े आठटाएल द्विधा द्वंद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 প্রতি শুক্রবার থেকে বুধবার রাত ন আলহামদুলিল্লাহ আল্লাহ রসুল সম্মানিত শ্রোতা ও দর্শক মন্ডলী আমরা বিরতির পূর্বে আমানতের দায়িত্ব সম্পর্কে আমানতের হক সম্পর্কে আমরা আলোচনা শুনে আসছিলাম এ বিষয়ে আমরা দুটি আয়াত শ্রবণ করেছি যে দুই আয়াতে আল্লাহ ব্যক্তির কাছে আমানত কে আমানত ওয়ালার কাছে পৌঁছে দেওয়ার জন্য বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন এবং হুকুম দিয়েছেন এ বিষয়ে যে হাদিসটি আছে آيات المنافق ثلاث إذا حدس كذب وإذا وعد أخلاف وإذا اتمن خان متفق عليه ابو حران رضي الله تعالى تيني بولن رسول صلى الله عليه وسلم بولن جه منافق تنتا چنن اكتا نفاق هاي نفاق اعتقادي معنى عقيدة غوتو نفاق شئتاكي جه موكه بولن مسلمان قالما يو پولنشي كنتوك انتره كفر ও তো কাফের আকিদাগত কাফের আর আরেকটা কুফুর সেটা হলে আমলি কুফুর এতে কাজ নয় আমলি আমল করার ক্ষেত্রে কুফুরি সেটা কি আল্লাহ বলছেন যখন সে কথা বলে মিথ্যা বলে তাহলে মিথ্যা কথা মোমেনের কাজ নয় এটা হলো মোনাফিকদের কাজ ওয়া ইদা ওয়া আদা আখলাফা যখন সে কোনো ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে দেয় ওয়দা তুমিনা খানা আর যদি তার কাছে আমানত রাখা যায় তাহলে আমারতের খেয়ানত করে তাহলে এই তিনটা কাজ কাদের মোনাফিকদের কাজ যেকোনো মুসলমান তাদের মধ্যে যদি এগুলি অভ্যাস পাওয়া যায় তাহলে বুঝে আসবে যে একটা পাওয়া গেলে নেফাকের একটা চিহ্ন আস দুটা পাওয়া গেলে দুটা চিহ্ন আস তিনটা পাওয়া গেলে তো তিনটা আসে অন্য দেওয়াতে আসে ওয়াইদা খাসমা ফাজার যখন সে ঝগড়া করে তখন গালি বকে মানুষদেরকে গালি দেয় এটাও মুনাফিকের চেন তো এই চারটাই যদি পাওয়া যায় তাহলে এরপরে একটি লম্বা হাদিস আমাদের সামনে আসছে যে হাদিসটি হোজাইফা বিনান তিনি বর্ণনা করেছেন তিনি বলেন হাদা রসুরাম হাদিস قد رَأَيْتُ أَحَدَهُمَا وَأَنَا أَنْتَظِرُ الْآَخَرُ حُزَيْفَة بن يَمَان امونك جون صحابي جي صحابي نبي محمد الرسول الله صلى الله عليه وسلم جوتو غپون کو تھا شتاونا كي بولتين يبون جي گولي بي شوئي گروتو پنو شکا بي شوئي اتا حُزَيْفَة بن يَمان كي الله نبي صلى الله عليه وسلم بولتين تا حُزَيْفَة بن يَمان بولين جي الله نبي বর্ণনা করেছেন তো ওই দুটো হাদিসের একটার বাস্তবতা এবং প্রমাণতা আমি আমার চোখে দেখেছি আর দ্বিতীয়টির সেটা আমি দেখার অপেক্ষায় আছি অর্থাৎ আল্লাহাম দুটো হাদিস বলেছেন যে এরকম এরকম হবে তো একটা হাদিস তো বাস্তবে আমি সেটার পেয়ে গেছি যে হাদিসের ব্যাখ্যা হলো এই আর আরেকটা হাদিস সম্পর্কে অপেক্ষা আছি তিনি বলছেন হাদদাসানা আল্লাহাম আমাদেরকে হাদিস বর্ণনা করেছেন বলছেন আমানত্লা তালা অবতীর্ণ করেছেন সুম্মা নাজ কোরআন এরপরে কোরআন নাজেল হয়েছে ফলিম কোরআন কোরআন থেকে তার শিক্ষা গ্রহণ করেছে ও আলিমির সুন্না এবং সুন্ন থেকেও শিক্ষা গ্রহণ করেছে আগে তো বললেন যে দেওয়া হয়েছে আমানতটা কিভাবে তুলে নেওয়া হবে এ বিষয় নিয়ে হাজি বর্ণনা করেছেন ফাকাল তো আল্লাহ ইসলাম বললেন রু নৌমা বলছেন মানুষ শুয়ে পড়বে ঘুমাবে কোন ঘুম ঘুমাবে তারা ফাতুক আমানা তুমিন কালবিহি তো তার অন্তর থেকে আমানতটি ছিনিয়ে নেওয়া হবে আল্লাহ তালা প্রথম আমানত দিয়েছেন অন্তরে এরপর সে ঘুমাবে তারপর আমানতটা তাকে তার থেকে ছিনিয়ে নেওয়া হবে ফয়াজু আসরুহা মিসলাল ওয়াক্তি এর আমানত যখন অন্তর থেকে আল্লাহ তুলে নেবেন তখন সামান্য কিছু আমানতের চিহ্নটা অন্তরে রয়ে যাবে আমানত আল্লাহ তুলে নেবেন সেই সেই আমানতের দাগ ওর অন্তরে কেমন ভাবে থাকবে যেমন নাকি ফস্কা পরা দাগ হয় বলছেন কেমন ফসকা পরা যেমন নাকি কোনো আগুনের কোন টুকরা যখন তোমার পায়ে পড়ে যাবে পায়ে যে তখন সেই গরমে যে ফসকা পরবে ফসকা পরে সেখানে ফুলা উঠবে অত বলছেন আল্লাহ পরে একটা পাথর হাতে নিয়ে উনি পায়ে মারতে ছিলেন তো আল্লাহ নবী বললেন ফায়ুস মানুষেরা সকাল বেলা উঠে তারা লেনদেন করবে বেচা কিনা করবে ফাল কোনো কি বলছেন কি মানুষ আমানোদ্দার খুঁজে পাবে না বলবে অমুক গোত্রে অমুক গ্রামে অমুক জায়গায় একজন আমানদার লোক আছে হাত্তাউ কল উলির রজুলি কি এমন একজন ব্যক্তি সম্পর্কেও বলা হবে মা আজ মা আজাহু কত জ্ঞানী ওই ব্যক্তি কত বুদ্ধিমান কত ভালো মানুষ মানুষেরা একজন ব্যক্তি সম্পর্কে এটা বলবে খারদিন ইমান অত ওই ব্যক্তির অন্তরে ইমানের একটি শস্যা দানা পরিমাণ ইমানও তার অন্তরে থাকবে না তো এই হলো অবস্থা যাকে ভালো বলবে তার যদি এই অবস্থা হয় তাহলে আরো যেগুলি খারাপ আছে তাদের কি অবস্থা হবে। এরপরে বলছেন যে আমাদের উপর এমন একটি সময় এসেছে এমন একটি জামানা এসেছে অমা উবালি আইয়ুকুম্বায় আমরা কোন চিন্তাই করি না আমরা কোনো এই নিয়ে কোনো গবেষণাই করি না কোনো ভরেক্ষেপ করি না যে আমি কাদের সঙ্গে লেনদেন করছি আমার বেচা কিনা কাদের সঙ্গে হচ্ছে এগুলো নিয়ে কোনো চিন্তায় থাকবে না যদি সে তার দিন থাকে আমার কাছে দিবে মুসলিমান যদি সে মুসলমান হয় তাহলে সে তার দিন আমার কাছে ফিরিয়ে দিবে আর এবং সে যদি খ্রিস্টান হয় এবং নাসারা হয় তাহলে তার অভিভাবক আমার কাছে ফিরিয়ে দিবে তার দিনকে বলছেন ও আম আমি অমুক অমুক ব্যক্তি ছাড়া আমি কারোর সাথে লেনদেন করি না তো এটা একটি বিষয়টাকে বুঝানোর জন্য উদাহরণ সহকারে নবিশ উপস্থাপন করেছে এর অর্থ এটা নয় যে এইভাবেই ঘটবে এই সবকিছুর অর্থ হলে এই যে এমন এক সময় আসবে এমন এক যুগ আসবে যেখানে মানুষের কাছে আমানত বলতে কিছু থাকবে না এমন কি মানুষ যদি দূর দূরান্ত থেকে শুনতে পায় যে অমুক ব্যক্তি একজন আমানতদার আছে কিন্তু তার কাছেও আমানত নিরাপদ থাকবে না তার কাছে ইমানই নেই তো এমন অবস্থা যখন হয়ে যাবে তখন মানুষের তার ইমান টিকে রাখা এবং তার ব্যবসা বাণিজ্যে সততা টিকা রাখা তার জন্য কোনোদিন সম্ভব হবে না এ বিষয়ে আর লম্বা হাদিস আছে যে হাদিসটা আমি সংক্ষিপে আপনাদের সামনে উপস্থাপন করি সেটা হল যে আবু হর আল্লাহ তালাউ তিনি বলেন রসুদ হাসনাম বলেছেন যে আল্লাহ তালা কেয়ামতের দিন মানুষদেরকে একটি ময়দানে উপস্থিত করবেন এরপরে জান্নাত তাদের নিকটে নিয়ে আসা হবে ফায় আদম বলছেন জান্নাত যখন নিয়ে আসা হবে মানুষেরা আল্লাহর কাছ থেকে বিচার চাওয়ার জন্য এবং জান্নাতের দরজা খোলার জন্য প্রথমে যাবেন কাছে এবং যোগ্যতা এটা নেই বলছেন আমি এই কাজের জন্য আমি উপযুক্ত নয় এটা আমার জন্য সম্ভব না কারণ বলছেন ওয়াহ আখরাজি বলছে যে তোমার পিতা অর্থাৎ নিজের কথা বলছে তোমার পিতাকে তো অপরাধের কারণে আল্লাহ ইব্রাহিম আল্লাহর দেখো আমি যদি আল্লাহর বন্ধু কিন্তু তারপরেও আজকে যে আল্লাহ তালা লাগান্বিত হয়েছে এই অবস্থায় আমার দ্বারা সম্ভব না যে আমি ওনার কাছে যে কোনো সুপারিশ করতে পারব। তারপর বলছেন ঠিক আছে তোমার মুসার আসসালামের কাছে যাও সবাই মুসাই আসসালাম কাছে আসবেন তিনিও এত করবেন এবং বলবেন আমার দ্বারা সম্ভব না এরপরে সবাই বলবেন যে ঈসা আল সালামের কাছে যান তো এনার কাছে আসবেন ইনিও বলবেন আমার দ্বারা সম্ভব না সর্বশেষ নবী মোহাম্মদুর রসুল্লা সাহাম কাছে তার আসবেন আল্লাহ নবী বলছেন এরপরে আমার কাছে যখন আসবে তখন আমি আল্লাহর কাছে কেয়ামতের বিচার শুরু করার জন্য আমি আল্লাহর কাছে দরখাস্ত করবো বলছেন তুর সাল্লামান তবে আমানত এই যে আমানত দাঁড়িয়ে আমানত এবং আত্মীয়তা বন্ধন এই দুটো জিনিস আল্লাহ তালাকে দিনে পাঠায় দিবেন ফুলসিরাত এই ফুলসিরাতের ডানে আমানত আর আত্মীয়তা বন্ধন এই দুটো জিনিস ফুলসিরাতের পাশে দাঁড়িয়ে থাকবে তো বলছেন ফায়ামুরুআল কাল বারাক প্রথম ব্যক্তি এত দ্রুত পার হয়ে যাবে সে ফুলসিরাতটি যে চোখের পলকে বিজলির মতো চোখের পলকে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত চলে যাবে এটা বোঝোনা তো অর্থাৎ যার কাছে আমানুদ্ি বেশি থাকবে যে নাকি আত্মীয়তা বন্ধন ঠিক রাখবে ওই ব্যক্তি দ্রুত পার হয়ে যাবে এরপর বলছেন কিছু মানুষ বাতাস যেরকম যায় এভাবে সে এরপরে যে ব্যক্তি হবে সে পাখি যে যাবে এরপরে কোনো ব্যক্তি তার আমল তাকে আগিয়ে নিয়ে যাবে বলছেন ওয়া সিরাত আর আপনার নবী ওই সে ফুলসিরাতের পাশে দাঁড়িয়ে থাকবে এবং বলবে রব্বি সাল্লিম আয় আল্লাহ তুমি নিরাপদে রাখো আল্লাহ তুমি নিরাপদে রাখো এমন ব্যক্তিও আসবে যে পুলসিরাত পার হবে পাচায় হেঁসুর দিয়ে সিরাত কালালিব বলছেন সে পুলসিরাতে দুই পাশে কি হবে আংটা হবে লোহার আংটা হবে মাল্লা কাতুন এবং তাকে নির্দেশ দেওয়া হবে তাকে মানুষকে ধরার জন্য। যাকে বলবে তাকে আটকে বলছেন অনেক মানুষ সেই আংড়ার দাগ পরে সেটার সঙ্গে টাস লেগে আহত হওয়ার পরেও জখ্মী হওয়ার পরেও সে কাময়াব হয়ে যাবে আর যে ব্যক্তি এভাবে যখন কামিয়াব হতে পারবে না তো আল্লাহ তারা তাকে জাহান নামের ভিতরে বাকি সবগুলাকেই নিক্ষেপ করে দেবে আলদানি বলছেন ওই জাতের কসম খেয়ে বলছি ভিতরে আবু হর আছে সম্মানিত ও দর্শক মন্ডলী তাহলে আমার গুরুত্ব কত বেশি আমরা এই হাদিস থেকে বুঝতে পারলাম আজকে এখানেই সময় শেষ এই আলোচনা এখানেই শেষ করছি পরবর্তী আলোচনা শোনার জন্য আহ্বান রেখে আজকে আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি ও আকানা আলহামদুলিল্লাহ রবিলাম আসসালামাইকুম রহমতুল বরকাত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 প্রতি বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটায় আর পুনঃ সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে বিশ টিভি বাংলায়